জীবনিরীক্ষা ভুলে ভরে গেছে জীবন জীবন এই আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাসমে আলী মাহবিলের বিশেষ মেহমান জনাব হজরত মৌলানা মুফি মোহাম্মদ ওসামা শাহেব সিলে সাইকন হাদিস ভগত মাদ্রাসা রাজবাড়ি হজরতকে আলোচনা করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نأمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمتز عليه ونعوذ بالله من شرور أنفسنا নয় দি وحده لا شريك له শীলনমুহং মদনাদুসু সৌমুকিষ্ঠবি ওম কৌসলমত শ্রীমশি أما بعد فأعوذ بالله مِنَ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأن الله مولى الذين آمنوا الله العظيم النبي على ذلك আজকের মাহফিলা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এবং আমরা যারা দূর থেকে কথা শুনছি সবার এক একটা থাকবে আমরা কথাগুলোকে গুরুত্বের সঙ্গে এবং ফার্স্ট লাস্ট কথাগুলোকে আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহ তো চান আমার দিলের ভাতি জ্বলে যাওয়ার জন্য খুব বেশি আলো প্রয়োজন হবে না সামান্য পরিমাণ যেখানে আলো জ্বলছে সেখানে যদি আমি একটা মোমবাতি নিয়ে যাই আর কোন একটা প্রান্তে যদি সেই মোমবাতির সামান্য পরিমাণ আগুনের ছোঁয়া লেগে যায় সেই মোমবাতি কিন্তু জ্বলে যায় মানুষ যদি গুরুত্বের সঙ্গে কোনো বিষয় শোনে তার পরিমাণ যদি কমও হয় কিন্তু মানুষ সেই কথার দ্বারা উপকৃত হয় আর মানুষ যদি অনেক কথা শুনে অন্তরের গুরুত্বের সঙ্গে শোনে না তাহলে এর দ্বারা মানুষ হয় না আমরা বাজারে যাই হাট বাজারে ধরনের কথা হতে থাকে যারাদিক থেকে বিভিন্ন আওয়াজ থাকে সেই আওয়াজের দ্বারা আমার জিন্দিগির কোন প্রকার উপকার আসেনা কারণ কি আওয়াজ হচ্ছে কোথা থেকে কি শোনা যাচ্ছে কোনদিকে লক্ষ্য না করে কি রসুলা বিশ্বাসী কারণ একজন মানুষও পাওয়া যাবে না যে এই ক্যালেমা বিশ্বাসী না লাহ ইহ এই ক্যালেমা বলার মাধ্যমে বান্দা সাক্ষ্য দেয় आल्ला साधारण एक गोलम तरह सामने विशेषा नहीं दूर सभी कार गोलम कार गोलम सन्देह आई व्यक्ति आल्ला गोलमे से व्यक्ति की कोरो गोलम होते पारे? একজন মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদা বিষয় হয়ে গোলামী আমরা ক্যালিমার মধ্যে সাক্ষ্য দেই কালিমা তো শাহাদু ও আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়ার কোন ইলাস নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ বান্দা এবং তার রসুল पक्ष प्रेरित नबी और एक अवस्थान हलो अल्लाह बंदा उच्च मतान अने উন্নত মর্যাদা মর্যাদা হল তিনি আল্লাহ তাল্লাহ থেকে ইসলাম এবং মেয়েরাজের ন্যায় উদ্যান করেছেন এই মেয়েরাজ উপলক্ষে আল্লাহ তালা যে আয়তন হাজির করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন पवित्र से पवित्र केमण कर रसुल्लाम क्षेत्र बड़े मरदार विषय गोलानी दुनिया मध्य अल्लाह पाठिया दुनिया मध्यपन की तुम्हारा क्यों एस की चाओ तुम्हारे विशाल बाहन दे दे देखा जा सहर अदीअल्लाहु तक सामने दाड़ी गले যেন আমরা আল্লাহ তারা যার যার ব্যাপারে চান এরকম মানুষদেরকে বান্দার গোলামী থেকে বের করে আল্লাহর গোলামীর দিকে নিয়ে যেতে পারি দুনিয়ার মধ্যে এক একজন এক একজনের ইবাদত করছে দাসত্ব করছে কেউ মালসেতুং এর দাসত্ব করছে প্রত্যেকে এক একটা দাসত্বের মধ্যে চক্রাকারে ভুলপাত খাচ্ছে হ্যাঁ মধ্যে দেখা যাবে দুই তিনটা দাসত্ব জমা হয়ে গেছে সেটা রাজনৈতিক নেতারা দাসত্ব করে তার বাবাও দাসত্ব করে দাস্তর উপর বাবারকে প্রাধান্য দেয় বাবা যদি না দুনিয়ার মধ্যে সবাই গোলামী করবে গোলামী ছাড়া এখানে কেউ চলছে না কিন্তু পার্থক্য হবে কেউ করবে আল্লাহ গোলামী আর কেউ করবে আল্লাহ ছাড়া অন্যদের গোলামী আল্লাহ তালা জান্ন প্রস্তুত করেছেন কিন্তু তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন তার বান্দাদের জন্য আপনি বললেন যারা আল্লাহ মানে তারাও তো আল্লাহর বান্দা আর যারা আল্লাহ মানে মান না তারা কার বান্দা তারাও তো আল্লাহর বান্ধা নাকি অন্য কেউ বানিয়েছে অন্য কোন সৃষ্টিকর্তা আছে অন্য কোনো জীবনদাতা আছে অন্য কেউ জীবিকা নির্বাহ করতে পারেন তো সবাই তো আল্লাহর বান্দা তাহলে আলাদা ভাবে আমাদেরকে বান্দা বলার কি অর্থ যখন একজন মুমিন বান্দা মারা যায় তার অন্তরকে তার আত্মাকে সম্বোধন করে আল্লাহ বলেন ইলা তুমি তোমার রবের কাছে ফিরে আছো এমন অবস্থায় যে তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট তোমার রবও তোমার উপর সন্তুষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে পরিস্থিতির সম্মুখীন করুন যখন একজন মুমিন বান্দা না যায় আত্মাকে সম্বোধন করে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে আসো তোমাকে রবির উপর রাজি আর তোমার তোমার উপর রাজি এরপর বলবেন আল্লাহ হে মুমিন বান্দার আত্মা তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও তো মুমিন বান্দা দুনিয়ার মধ্যে কার বান্দা ছিল আল্লাহ বান্দাই ছিল আল্লাহ তালা মৃত্যুর সময় মৃত্যুর পরে তার আত্মাকে সম্বোধন করে আবার কেন এ কথা বলবেন তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এতকাল তো আল্লাহ তালা বন্দেগি সে করেছে তার মানে আল্লাহ তাল বান্দা সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হলেও যেই ব্যক্তি নিজের জিন্দিগির মধ্যে আল্লাহর বন্দেগী কে বাস্তবায়ন করেছে সেই প্রকৃত পক্ষে নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার যোগ্য বাবামা মার সন্তান তো সবাই কিন্তু বেআ ছেলে সন্তানদেরকে যখন বাবামা মা কোনো অপরাধের কারণে ঘর থেকে বের করে দেন অনেক সময় এরকম কথা বলেন কিনা যা তুই আমার ছেলেই না বের হয় ঘর থেকে তুই আমার ছেলে না তোকে চেনেই না কিন্তু কথাটা কি বাস্তব সে কি আসলে তার ছেলে না বাবা কি তাকে চেনে না অবশ্যই চেনে তার কোনো কেন বলছে তার মানে তুই ছেলে হতে পারো কিন্তু ছেলের প্রকৃত প্রয়োগক্ষেত্র তুই না तुम निजे क्या प्रयोग हार्ता हारिए फेले व्यक्ति मध्य अल्लाह पक्ष अल्लाहर बंदा और जे व्यक्ति जीवन के अल्लाह छो दसत मध्य व्यय करुक ना क्यों अना आब्दुल्लाह मैं अल्लाह का बंदा हो क्योंकि अल्लाहर का ग्रहण जोग्य है ना हुआ, देवा, अमी अपनार बंदा रुहेर जगते रुहेर जगते सकल आत्मा के एकत्रित स्न अलस तुम अब रभ ना कि तुम प्रभुनाकना सार्वभम क्षमत अधिकारे क्या আল্লাহ তালা সেই প্রশ্নের জবাবে যেহেতু সেখানে শয়তানের ধোকাও ছিল না ছিল না সেইখানে আমরা সকলে আল্লাহ সামনে ঘোষণা আল্লাহকো কেন আপনি না অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের খালেদ অবশ্যই আপনি আমাদের মালিক অবশ্যই আপনি আমাদের জীবনদাতা অবশ্যই আপনার হাতেই সার্বভৌম ক্ষমতা এই সাক্ষ্যতা সবাই দিয়ে এসেছিলাম সবাই তো আল্লাহ তালা দাসত্বের স্বীকার মুখে ঘোষণা করেছিলাম তারপর দুনিয়ায় পাঠানো কি দরকার ছিল ঘোষণা যেহেতু দেওয়া হয়ে গেছে আল্লাহ চাইলে দিয়েই দিতে পারতেন এবং প্রথম ব্যক্তি প্রথম মানুষ আজম আল্লাহ নবীন আলহিসামকে জানাতে দিয়েছিলেন কিনা তো এরপর দুনিয়ায় তারা পাঠালেন যে মুখে কথা বলা সহজ ভালোবাসার দাবি করা সহজ কিন্তু সেই ভালোবাসার দাবিকে কাজে পরিণত করে দেখানো কঠিন যে জিনিস তোমার একটা হাতের আঙুলকে আমাকে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া চলবে কি মনে হয় দেবো সমাজের মধ্যে প্রেমিক যারা আছে তারা দেবে হবে না মুখে দাবি করা সহজ কিন্তু এই দাবিকে বাস্তবে রূপান্তরিত করা অনেক কঠিন ইসলামের কালিমা এই কালেমা বলার মাধ্যমে যে একজন মানুষ মুসলমান হয় আপনার কি মনে হয় সমাজের মধ্যে বিধর্মী তাদের কেউ এই কালেমা জানেনা বরঞ্চ দেখা যাবে অনেক সমাজের অনেক বিধর্মী অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অনেক মুসলমানের থেকে আরও বেশি বিশুদ্ধ করে লা লম্মদ রসুল্লাহ করতে পারেন মুখে পড়াই যদি কেউ মমিন হওয়ার জন্য যথেষ্ট হতো তাহলে তা না কোথায় তার মানে আল্লাহ তার বান্দা হবে সেই ব্যক্তি মোমিন হবে সেই ব্যক্তি যে আল্লাহ আল্লাহর বন্দেগি আল্লাহর দাসত্ব নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করেছে আর যেই ব্যক্তি আল্লাহ তারা দাসত্ব নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করেনি যার দাসত্বের শিখার অনেক মুখের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে তার এই ইমান আল্লাহর কাছে গ্রহণযুক্ত হবে। নিশ্চয় আমি ইসলামকে দিন কে কোরআন কে আসমানের সামনে পেশ করেছি হে আসমান তুমি এই আমানত বহন করো তুমি এই দিন গ্রহণ করো তুমি এই পুরাণ কে গ্রহণ করো কিন্তু আসমান বলি বলছে না যে আমি এই দিনকে গ্রহণ করব। এই পুরাণ কে গ্রহণ এরপর আল্লাহ করেছেন হে জমিন বলেছে না হে আমার পর্বাধিকার এটাকে গ্রহণ করার শক্তি আমার নেই জিবাল এরপর আল্লাহ তালা পাহাড়ের সামনে উপস্থাপন করেছেন তুমি এই গ্রহণ করো তুমি এই দিনকে গ্রহণ করো এই পুরাণ গ্রহণ করো এই পাহাড় বলেছে দেখতে এই পাহাড় আল্লাহ তালার ভয় কেপে কেপে উঠছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প হচ্ছে এই পাহাড় কোরআন বহন করার মতো পাহাড় তার মধ্যে নেই এই জমিন এই পাহাড় আল্লাহ করল বলেন কিন্তু মানুষ এই মানুষ আল্লাহর কাছ থেকে আমানতকে গ্রহণ করে নিয়েছে হে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দান করুন আমরা ইসলামকে ধারণ করবো ইসলামকে জীবন দিয়ে হলেও ঠিকিয়ে মানুষ কত ভারী একটা আমানত কে নিজের মধ্যে ধারণ করেছে সেটা হয়তো খেয়াল করেনি এই বুঝ হয়তো সে তার ভিতরে কাজ করেনি নইলে এই আমানত এমন আমানত এই কালীনাতে এমন ক্যালিমা এই কোরআনতে এমন কোরআন যদি তার সামনে এবং সাত জমিনে বাধা হয়ে দাঁড়ায় সাত আসমান এবং সাত জমিনে ভেদ করে আসে পৌঁছে যায় যে কালিমা তার ভেতরে আসলে ততক্ষণ পর্যন্ত সে থামবে না যতক্ষণ না তাকে পরকালে সবগুলো ঘাপ পাড়ি দিয়ে তাকে সেই জান্নাতে নিয়ে তাকে পৌঁছে দেবে ততক্ষণ পর্যন্ত সে নিবৃত্ত হবে না ইসলাম এরকম এক জিনিস আর আল্লাহ তাহলে জেই সেই সম্মান আমাদেরকে দেন সকল নবীর ধর্ম ছিল ইসলাম সকল নবীর দাঁড়াত ছিল এক সকলেই আল্লাহর দিকে দাঁড়াত দিয়েছেন সকলেই মানুষদের দিকে তহ্বান করেছেন তারপর শ্রেষ্ঠ জাতি ঘোষণা দেওয়া হয়েছে আমাদেরকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামার মোহাম্মদ বানানো হয়েছে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সবাই হায়াত দেওয়া হয়েছে খুবই কম কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা যদি এই কম সময়ে কেউ আল্লাহর পথে কাজে লাগাতে পারো দোকানের মধ্যে অনেক দামি দামি আইটেম সাজানো আছে দোকানদার আপনাকে দিয়ে দিবে দেয়ার জন্যই দোকান খুলে বসে আছে কিন্তু আপনি গেলে চেহারা দেখালে একটা হাসি দিলে অথবা তাকে দুলাভাই দিয়ে দিবে নাকি নিজের কিছু দিতে হবে থেকে বের করতে হবে আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা তো দিতে চান আল্লাহ তো দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছেন আল্লাহ তালা হাদিসে আছে শেষ রাত্রে আল্লাহ আল্লাহ আহ্বান করতে থাকেন আছো কি কোন ক্ষমপ্রার্থনা করে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, আছো কোনো বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেবো আল্লাহ তালা তো দেওয়ার জন্য উঠে আছেন তার উপরে কেন দেবেন আল্লাহ তালকে পারেন সবই পারেন ইন্দ ইসলাম সম্মানিত যে ব্যক্তি সম্মানকে যথাযথ ভাবে মূল্যায়ন করবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাকে সম্মানিত করে দেবে আর যেই ব্যক্তি এই ইসলামের সম্মানকে দিনের ইজত কে মূল্যায়ন করবে না লাঞ্ছিত করে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে নিপীড়িত হয়েছেন রক্তাক্ত হয়েছেন নিগৃহীত হয়েছেন অনেক কিছুই হয়েছেন বাহ্যিক ভাবে তাদের উপর লাঞ্ছন করেছিল নিজের লাঞ্ছিত হয়েছিলেন इन्ते एक मुहूर्त इंछित होते सम्भव निजे लाछित होलम लाछित होनी गाए आघात गाए हाथ तुले तेम लाछित हई लोक जन लाइम वंशरा लाछित है दल लाछित है मुसलमान रार खेल मुसलमान रहा लाछित होलम लाछना क्या তোমাদের নবী মুদ তিনি কি পরিমাণ হয়েছেন তাহলে তোমার ইসলাম কিন্তু না কিভাবে সাহস একটা মিসাইল ধর্ম ঘটনা সবাই কম বেশি ওমর নদী আল্লাহ দ্বিতীয় খালিফা সবাই আমরা নাম শুনেছি অমর ফারুক নদী আল্লাহ উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বের হয়েছেন এই তরবারি দ্বারা প্রতিমধ্যে যখন খবর পেলেন তাকে বলা হলো হে অসুলকে সাহস্ত করতে যাচ্ছ আগে নিজের ঘর গিয়ে খোঁজ নাও তোমার বোন তোমার বোন দেখো তারা কোন আদর্শের উপর আছে নিজেদেরকে মুসলমান বানিয়ে রেখেছে তোমরের মাথায় রক্ত চলে গেল চলে গেলেন সেই বোনের বাড়িতে তার বোনের নামও ছিল ফাতেমা বোনের বাড়িতে গিয়ে দেখলেন তারা আন তেলাওয়াত করছে मुखा त्यागर अकुल्प चित प्रचलित नारीचर मत खूब सहजे भेगे जाए अनेक समय देखा जाए विभिन्न मानुष्ट्री কথা আদায় করার জন্য যখন পুরুষকে নির্যাতন করে কিছু করা যায় না ঘরের নারীদেরকে নির্যাতন করা হয় কারণ নারীরা হলো কাচের মতো সহজেই তাদের থেকে সব বের করে ফেলে যায় অনেক সময় নির্যাতন করতে হয় না বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের থেকে কথা আদায় করে ফেলে যায় এটা তো হলো দুনিয়ার সাধারণ নারীদের ক্ষেত্রে কিন্তু যার দিনের মধ্যে এই কালে বসে গেছে সে তো কাচের মতো থাকে না বরং সেটা পাথরের থেকে অধিক শক্তিশালী হয়ে সেই কাত মুখ থেকে রক্তের ধরা কিন্তু মুখ থেকে পেলেনা বন্ধ পাবেন পর্যায়ের মাধ্যমে বললেন ঠিক আছে তাহলে এতক্ষণ কি পড়ছিল আমাকে দেখাও আমার সামনে আর নিয়ে আসে এখন আপনি লক্ষ্য করে দেখবেন ইসলামের সম্মানকে শরীর থেকে রক্ত ঝড়ছে ভাই বলছে তোমার কিতাব নিয়ে আসো পুরাণ নিয়ে আস আমি দেখতে চাই তুমি কি এতক্ষণ স্টাডি করছিলে আমিও একটু দেখি সেটা ভালো নাকি মন্দ কিন্তু ফাতে আল্লাহ আনহা অমর বলছেন তুমি না পাক তুমি মুশ্রিক তুমি বিধর্মী তোমার হাতে আমি কোরআনকে তুলে দিব না যদি তার আগে এই কিতাব আমি কখনোই তোমার হাতে দিতে পারবো না নিজের লাঞ্ছিত হচ্ছেন ইসলামের মর্যাদাকে অক্ষুন্ন রাখছেন তো বনের এই অবিচালতা এই আদর্শ সোম আল্লাহামদুলের মধ্যে রেখাপাত দুনিয়ার মধ্যে মূলনীতি আল্লাহ আল্লাহ এবং প্রতিশ্রুতি সেই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যারা শুধু কালেমা পড়েছে তাদেরই নয় বরং তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই কালেমা পড়ার পর কালেমার উপর অবিচার ছিল যেই ব্যক্তি খ্যাতের লোভে যে ব্যক্তি ব্যক্তি সম্পদের ফেরাউন কর্তৃক বিপদের শিকার হয়ে আবো জাহাল কর্তৃক বিপদের শিকার হয়ে ও কর্তৃক বিপদের শিকার হয়ে এই কালেমাকে মানহানি করেছে এই কালেমা মুখ থেকে ত্যাগ করেছে তার জন্য আমার কোন আয়দা নেই আল্লাহ কালের আল্লাহ নিজেই বলে দিচ্ছেন নিঃসন্দেহ যেন বলবে আমাদের আল্লাহ তার জীবন নিয়ে নেওয়া হয় এই ক্যালেমার জন্য যদি তার লক্ষ্যে কারো ময়দান রঞ্জিত হয়ে যায় তারপর সে ক্যালেমার উপর থাকবে আল্লাহ তালা বলতেন এমন বান্ধার জন্যই আমার শোষণবাদ তার মৃত্যুর পূর্বেই তার কাছে আসমান থেকে রহমতের ফেরস্ত চলে আসছে দেওয়া হয়েছে আল্লাহ ওয়াদা হল এই অবিচলতার সঙ্গে সাল আলী সাল্লামকে একদিন মক্কার কাফের নেতা ছুটে যেতে রাজি আছি সেই ব্যক্তি কেমন তার আর্থিক ফোর্স কি তার টাকাগুলো পর থেকে আসে তার ঘরে পর্দাপসীদের কি অবস্থা কোনো দিকে কোন ফিকির নেই দাওয়াত পেলাম বেশ বললেন। আমি মানে যখন নসুল্লাহ আমাকে নবী এবং রসুল হিসেবে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমার দাঁত কেন গ্রহণ করব। আরব জাতি তারা এবং কাউকে হাজিয়ে উপহার দেওয়ার ক্ষেত্রে তাদের বিশেষ যজ্ কাজ যদি কারো সামনে বেশ করে আসে সে না করে এটা তাদের আত্মমর্যাদার মধ্যে দেখেন তিনি মোহাম্মদ সাল্লাই সম্ভ্রান্ত মানুষ সম্মানিত মানুষ তাকে দায়াওয়াত দিচ্ছে কিন্তু এভাবে তার দায়টা করে দিবে ভাবতে পারেন তার আসলে কথার পরিপ্রেক্ষিতে বলল সে বলল ঠিক আছে আমি আশহাদু আল লা ইলাহা الله আমি শুকর আদছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ু ইলাহ নেই আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবনুহু আশহাদু আল মুহাম্মাদ আল্লাহ তাআলার বান্দা আর রাসূল খোবাইব ইবনু আবি মুঈদ তারスル তার ঘরে গেলেন স্বাভাবিকভাবে খবর সেখানে খাওয়া দাওয়া করলেন এরপর একদিন খোবাইব ইবনু আবি মুঈদ মক্কা মুদ্দশের সে আমি বলল শুনলাম ধর্ম ত্যাগ করেছ যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের ধর্মে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোন কথা নেই আমি তোমাকে বয়ক করলাম তো না ময় খুব প্রেশান হয়ে গেল আমার রাজনৈতিক লিডার আমার দলের নেতা যদি আমাকে এভাবে ত্যাগ করে আমার কি হবো আমি তো এখন রাজনৈতিক ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারব না সামাজিক যা হওয়ার তো হয়ে গেছে এখন তুমি আমাকে সংশোধনের কোন পথ বলে দাও যে কাজ করলে তুমি আমার উপর অসন্তুষ্ট হবে না তুমি আমার সঙ্গে আগের মতো স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে আবু জাহাল বললো হ্যাঁ একটা মাত্র পথ তোমার জন্য খোলা আছে তুমি যদি এখান থেকে গিয়ে তার মুখে যেমন সেরকম সম্পর্ক ফিরে আনতে পারবে আমাদের সমাজের কোন পাপিষ্ঠ ব্যক্তি যে কোনোদিন মসজিদে ঘরের আসে না তাকেও যদি বলা হয় যে তোকে এক টাকা দেওয়া হবে একবার নবী গালিয়ে দেওয়া সাহস করবে আর যদি এই গালি কোন ইমানদারের সামনে দেয় সেই ইমানদার জীবন থাকতে কোনোদিন তাকে এখান থেকে প্রাণে ফেরে যেতে দেবে সম্ভব একজন মুসলমান रसल के गी दीद्ला गाली गाज करते सामान्य आगमे इमान सामान्य स्लंगी थे प्रयोजन निजे जीवन के बिलिए दीब তারপরে আল্লাহ এবং ভালোবাসা হলো কালেমার প্রথম শর্ত যে ব্যক্তি আল্লাহ কে ভালোবাসে না যে ব্যক্তি রাসুল কে ভালোবাসে না সেই ব্যক্তি সারাদিন মুখেই যত যত বেশি কালেমার ঘোষণা দেখ না এই কালেমার স্নান পৌঁছে সেই ব্যক্তির কালী গ্রহণযোগ্য হবে যে আল্লাহ এবং তার আল্লাহর উপর যদি অন্য কাউকে সামান্য পরিমাণ প্রাধান্য দেয় তার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইসলাম মানেই হলো দাসত্ব গ্রহণ করে নেওয়া আমরা তো বলি স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার দাসত্ব মানুষের জন্মগত অধিকার গায়রুল্লাহর দাসত্বকে গ্রহণ করবে যদি আল্লাহর দাসত্বকে গ্রহণ করে এই দাসত্ব তোমাকে কষ্ট দিবে না দুনিয়ার মধ্যেও তোমাকে ইজ্জত এনে দিবে এবং মৃত্যুর পর যখন আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতাবান থাকবে না সেখানেও তোমাকে সম্মানিত করে ছাড়বে কিন্তু আমার আল্লাহর কথা আমার রসুরের কথা দুনিয়ার সবার কথার চাইতে যার কাছে বেশি দাবি না হবে সেই ব্যক্তি কখনো নিজেকে মুমুন পরিচয় দেওয়ার যোগ্যতা আল্লাহ বলেছেন তুমি হজ করো घर कलो घर घर के मध्य पेचिए पागल मत दौड़ा प्रदक्षिण कर साफा जाओ नरवा देखते कम देखा जाए फायदा आई माथार चुल गो फेले हेहर लेबाज के सदा पोशाक पड़ते हरमे दिन पागलर मत छुट्ट देखा आल्ला तब মুসলমানরা কোরবানির দিন কোরবানি দেয় কি মনে হয় কোরবানির রক্ত গুলো আল্লাহর কাছে পৌঁছে কোরবানির চাহা আল্লাহর কাছে পৌঁছে কোরবানের গোস্ত কাছে পৌঁছে আল্লাহর কি ফায় আল্লাহ কালা বলেন আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছে না কোরবানীর পশুর গোস্ত পৌছে না তাহলে কেন কোরবানি করবো আমাদের মিডিয়া গুলো খুব তখন উত্তেজিত হয়ে যায় সারা দেশ নোংরা হয়ে যাচ্ছে একদিনে এত বেশি পশু জবাই হচ্ছে এই গরুর মায় এক ঘুম হারান হয়ে যায় যারা আমরা কম বেশি মিডিয়া দেখি পত্রপত্রিকা হোক অথবা মিডিয়ার খবর কি পরিমান এই যে মুরগিগুলো যে জবাই হচ্ছে মুরগির জন্য কারো কোনো মায়া নেই এমন যেন মুরগি সাইজে ছোট ছোট জন্য কোনো মায়া নেই আর গুরুজিহে দেখতে বেশ বড় সর সত্যের ভক্ত নরমের জন গরু একটা গুঁতে দিলে হবে আর প্রতিদিন কোরবানের পশু কেন আল্লাহ যদি বলেন আমার নিজেকে জবাই করে দিতে একজন মুসলমান যে ইসলামের প্রতি বিশ্বাস রাখে নিজেকে জবাই করতে রাজি হবে না কোরবাহের ইতিহাস কি ছেলে জবাইয়ের ইতিহাস যেমন আমরা সবাই ইব্রাহিম আলি ইসালাম কি দুম্বা জবাই করার জন্য গিয়েছিলেন নাকি ছেলেকে জবাই করার জন্য গিয়েছিলেন বাহ্যিক ভাবে মনে হবে আরে নবী এই নবী কি না মানব হত্যা করবো জীব হত্যা প্রাণ মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহ তালের আদেশ আল্লাহ তালের আদেশ বাস্তবায়ন করার জন্য একজন মুসলমান সবকিছু বিলিয়ে দিতে তার সেই যুদ্ধের মধ্যে নিজের ছেলে তার ছেলে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পর তার বাবাকে বলেছিল হ্যাঁ বাবা সেই ময়দানে আমি তোমাকে আমার হাতের পেয়েছিলাম খুব সহজেই তোমার গলা রিফন্ডিত করে দিতাম কিন্তু আমি করিনি কারণ তুমি আমার বাবা আমি শুধু রক্তের কারণে সেদিন তোমার গায়ে হাত তোল অব করদি আল্লাহ বলছেন কিন্তু শোনো আব্দুর রহমান সেদিন আগে যদি আমার বাগের মধ্যে পেতাম আমার এই তরবারের মাধ্যমে আমি তোমাকে দীখণ্ডিত কারণ একজন মুসলমানা ইসলাম মানেই হলো নিজেকে সঁপে দেওয়া যখন যেভাবে আল্লাহ সঁপে দিতে বলেছেন যেই ব্যক্তি সেভাবে ইসলামের সামনে নিজেকে সঁপে দিতে পারে আল্লাহতালা বলেন তোমার জীবনকে আমি জান্নারে বিনিময়ে কিনে নিবা আমার জান্নাত কিছু পেতে হলে তো কিছু দিতে হয় আমার জান্নাত আমার দিনের জন্য তুমি ছোট হও তুমি দেখো দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ সবচেয়ে অভিজাত মানুষ সবচেয়ে বেশি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি কখনো পাথর খাচ্ছেন কখনো জোতার বাড়ি খাচ্ছেন কখনো তার দাঁত আমাদের অবস্থা কি যদি বলা হয় ভাই দিনের জন্য কিছু দান করুন পকেটে মানিভাগ চেক করা হয় সবচেয়ে ছোট লোকটা আছে দশ টাকা দেখলো আরো দেখে ছোট পাওয়া যায় কিনা টাকার নোট পাঁচ টাকা দেখলেন আরেকটা ছোট দুই টাকার নোট পাওয়া যায় কিনা দুই টাকা গেলে এক টাকার পাওয়া যায় আল্লাহ জন্য যদি আমার কাছে সময় চাওয়া হয় কিছু সময় আল্লাহর কথা ব্যয় করুন তাহলে আমি হিসাব করি দুনিয়ার জন্য সবগুলো সময় পুঙ্খানা পুঙ্খ ব্যয় করার পর আমার কিছু সময় বাঁচে কিনা হ্যাঁ पुर मास देखा जा सब गो क्या ठीक कर दुनिया व्यवसा वणिज्य ची वी खेत खाम सबकाम नारी घर का किस समय था इस्लान क्या करते करते सूर्य देखा जाए डूबे जाट पर ही मगरिबे आजान जाए मगरीबर आजान जाए शेष বলছেন তিলক সালাত আর তখন সে দাঁড়িয়ে চারটা ঠকর মারে তোর এই নামাজের মধ্যে সে আল্লাহকে খুব কম করে কোন রকম চারটা ফকর দিয়ে মানুষ শেষ इलाम सबकि अंशेट सबकिन बढ़ी आल्लाका पांच टाइम नोट गुला कर, कर दिन आल्लर का एक हजार टकचके যা দিব তাই পাবো আল্লাহ রাস্তায় গরিব অসহায় মানুষের জন্য ছেড়ে কাপড় গুলো দেগুলো ব্যবহার করতে করতে অচল হয়ে গেছে কিভাবে আশা করিস হয়েছে বান্দা তুমি সিরাত মুস্তাকিম চলো সিরাতমানি পথ সিরাতমানি পথ মুস্তাকিম মানে সোজা সরল সিরাতি মুস্তাকিম মানে সোজা পথ তুমি সোজা পথের উপর চলো আরাম্বা সবাই জানি সেই কেয়ামতের ময়দানে একদিকে থাকবে হাসিরের ময়দান আর একদিকে থাকবে জাহনা মাঝখানে থাকবে জাহানমা एकदिंग हाशर मैदान जानना जहान्न से जहां पर आंगराधी से आंग आघात कैटे जहान्न मध्य गल मुमीन अपराधी काफे दत्तोष्टर दरकार नहीं काफे दत्ते পরে গিয়ে দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু করেও যায় হিন্দু হোক খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক যে ধর্মেরই হোক না কেন দুনিয়া ভালো কিছু সবাই করে কিছু দান করেছিল কিছু মানুষের উপকার করেছিল হতে পারে আল্লাহ তালা সেই প্রতিদানগুলো দুনিয়াতেই দিয়ে দেন প্রতিদান দিবেন অবশ্যই দিবেন দুনিয়াতে দিবেন আশারা তো তাদের জন্য কোন কিছুই নেই তাহলে সেই পুলসিরাতের মধ্যে শুধুমাত্র কেন চলবে মমিনরা কতটুকু চলবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর যতটুকু চলবে কাল কেয়ের দিন পুল সির বন্ধা দুনিয়ার মধ্যে সময় আছে সিরাতে মুস্তাকিমের উপর বুঝে শুনে চলো যতটুকু চলবে যেভাবে চলবে কাল কেয়ামতের দিন পুল সিরাতের উপর ততটুকু এবং ঠিক সেভাবেই চলতে পারবে দুনিয়ার মধ্যে দিনের জন্য ধীরস্থির ভাবে চলো दुनिया चलो तुम खरगोशर गति इसलाम कल कक्षपे गति पुलिस तरफ बिजली गति घोरार गति विभिन्न जन निजे आगन अनुजाई विभिन्न गति तेरा तुम्हें पिपड़ार मत धीरे धीरे पार्जे से जहां नाम अग्निकांड जहां नाम उत्तर तुम्हार देह के तुम्हें छाख प्रेशान कौन ना जानी केटे पड़े जाओ একজন মানুষ চল্লিশ বছর হয়তো ইসলামের উপর ছিল শেষ বিশ বছর ইসলাম থেকে সরে গিয়েছিল অথবা জীবনের শেষ মিনিট ইসলাম থেকে সেই ব্যক্তি দেখবে পুলসিরাত চলতে থাকবে চলতে চলতে চলতে যখন দেখব দেখা যায় জন্নাথ জান্নাতের খুশবু আসছে জান্নাতের ধ্যান পাওয়া যাচ্ছে এমন সবাই আসতে করে এটি সে জান্নানের মধ্যে পড়ে যাবে ইসলাম অনুষ্ঠান চলবে যেভাবে চলবে সেই পুলসিরাতের উপর আল্লাহ তালা তো কথা পেয়ে সেভাবে ইসলাম হলো সম্মানের ধর্ম আল্লাহ তহ মানুষের কাছে চান তাদের জীবন এবং তাদের সম্পদ আমাদের জীবন এবং সম্পদ এগুলো কার দেওয়া আমার হাতের মালিকা আমার না আল্লাহ এজন্য মরমোত্তর অঙ্গদান করা যায় নেই মরমোত্তর অঙ্গদান और मानुस विभिन्न जिन दान कसा हलो दाना जायेज नहीं क्या जायेज नहीं चोर मालिकाना क्या गाड़ी हलो अपना दान दीचे আমাদের জীবনের মালিকানা আল্লাহ আমাদের সম্পদের মালিকানা আল্লাহ তোমার সম্মানকে আমার কাছে বিক্রি করে দাও তোমার জীবনকে আমার কাছে বিক্রি করে দেওয়া যদি তোমাকে বলা হয় আমার জন্য তোমার জীবনকে উৎসর্গ করে দাও তুমি আল্লাহ খুব বলে আমার জন্য তোমার জীবন উৎসর্গ করে দিতে রাজি যদি বলা হয় আমার পথে তোমার সম্পদ কে ব্যয় করে দাও তুমি আল্লাহ বিক্রি করবে আমি তোমাকে হতাশ করব না বিনিময়ে আমি এর থেকে অনেক দামি জিনিস দিয়ে দেবো তো সেই যখন আবু জাহাল এই কথা বললো বলল ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি আছি সেই মারাধাম গিয়ে রসুলের চেহারা আঘাত করলো সেই চেহারা দেখার জন্য একযুদ্ধের মধ্যে রসুলাম সৈন্যবাহিনী প্রস্তুত করছেন এক নারী এসেছে রসুলের কাছে হ্যাঁ রসুল আমার এই শিশু কোনটা বাচ্চা খায় আপনি তাকে গ্রহণ করুন তাকে জেহ মডে নিয়ে যান রসুর আল্লাহ সাল্লাহ বললেন এটা কেমন কথা এই বাচ্চা নিয়ে আমি কি এখন সেই মহিলা কেঁদে দিল খুব কান্নাকাটি করছে যে হ্যা রসুর যার বাবা আছে সেটা বাবাকে পাঠিয়েছে যার স্বামী আছে সেটা তার স্বামীকে পাঠিয়েছে যার যুবক ছেলে আছে সেটা ছেলেকে পাঠিয়েছে আমার তো বাবা নেই যুবক ছেলে নেই আমার যুবক যা ছিল আমি তো তাই নিয়ে হাজির হয়েছে হ্যাঁ আল্লাহ আসুন দয়া করে আমার এই দুগ্ধবশ সন্তানকে আপনি গ্রহণ করে নিন একে তো আর কোনো লাগবে না কোন সাহাবির করে দিয়ে দিন যখন আপনার দিকে এই কাফের মসজিদটা যখন কি ছুড়ে বাড়বে তখন আপনি আল্লাহর নামের কাছে ব্যবহার করবেন আপনার শরীর ভেদ না করে সন্তানের শরীরকে ভেদ করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি হে আল্লাহ তোমার জন্য আর কোন কিছু করতে পারেনি কিন্তু আজ আমি শহীদের মায়ের তোমার সামনে উপস্থিত সে আসিয়া ফেরাউনের স্ত্রী থেকে যখন যে কালে মা তুমি কালে মাকে অস্বীকার করো যদি কালে মাকে অস্বীকার না করো তোমার জন্য এই বালাখানা এই দাস দাসী কোনো কিছুই তোমার থাকবে না তোমার জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দেওয়া হবে তখন ফেরাউন যখন কসাইদেরকে আদেশ দিল যেভাবে ছাগলের চামড়া ফসাও সেভাবে আসিয়ার দেহ থেকে তার চামড়াকে ফসিয়ে ফেলো সে আসিয়ার দেহ থেকে যখন আল্লাহ তালা আলী ইসলামকে পাঠিয়ে দিচ্ছেন যাও গিয়ে তুমি তার মুখ থেকে কেউ আল্লাহ তালুকে খুব ভালো করে জানেন আল্লাহ তালা তো সবকিছুই শোনেন মুখ থেকে কেউ উচ্চারিত হচ্ছে তারপর আল্লাহ তালা ফেরস্তাকেও সাক্ষী রাখতে চান সেই ফেরস্ত দুনিয়ার মধ্যে নেমে আসলো নেমে এসে শুনে গিয়ে আল্লাহর কাছে বললো হে আল্লাহ আসিয়া তো আপনার কাছে এই কথা বলছে ঘর নির্মাণ করে দিন আমি আপনার সান্নিধ্য চাই আর কিছু চাই না হ্যা আর কিছু চাই ইসলাম হল অনেক সম্মানিত অনেক সম্মানিত ইজ্জতওয়ালা যে ব্যক্তি ইসলামের সম্মানকে অক্ষুন্ন রাখবে ইসলামের সম্মানকে মূল্যায়ন করবে আল্লাহ তালা সমিত করে দিবেন আর যে ব্যক্তি ইসলামকে লাঞ্ছিত করবে আল্লাহ তাকে লাঞ্চিত যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়ে নামাজের মধ্যে তার কোন একাগ্র চিত্ত নেই নামাজের মধ্যে কোন মন নেই কোন রকম একটা বিধান ছেড়ে দিচ্ছে দৈনন্দিন একটা রুটিনের মত পালন করে যাচ্ছে রসোল্লাহাম বলেন কাপড়ের তার চেহারা ঝুলে মারা এই নামাজ আল্লাহ নেই আল্লাহ এরকম নামাজ চান না আল্লাহ চান কেমন নামাজ বান্দা যেই নামাজ করবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুঁজি করার জন্য যেই নামাজের মধ্যে বান্দা একমাত্র আল্লাহ স্মরণ ছাড়া আর কোন সম্ভব না قد أفلح المؤمنون الذين هم في صلاةهم خاشعون اكي نماز اي نماز كو كامياب هبه اكي نماز اي نماز كو كبربات كربه الله قد أفلح المؤمنون شفلهم في شرطة مؤمن الذين هم في صلاةهم خاشعون جاءت دلناماز المد أقدر خطفك যারা তাদের নামাজের মধ্যে থাকে উদাসীন থাকে যারা মানুষদেরকে শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়ে সমাজের মানুষের থেকে প্রভাব প্রতিপত্তি চায় সমাজের মানুষের থেকে সম্মান চায় যার কারণে আল্লাহ তালা মধ্যে যাদের মাধ্যমে জাহান্নকে স্টার্ট করবেন এরকম মানুষ হলো শহীদ এবং দাতা আপনি বলবেন এটা কেমন কথা আলেমের মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন শহীদের মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন দাতার মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন কেন কথা আল্লাহ কাদা সেই আলেমকে উপস্থিত করবেন আমি তো তোমাকে আইন গান করেছিলাম কি করেছি বলছ তুমি এগুলো করেছি যেন দুনিয়ার মধ্যে তোমাকে সম্মান দেওয়া হয় লিওকাল যেন মানুষ তোমাকে বলে তুমি বড় আলেম বড় কারি বড় বড় পীর বড় শেখ দুনিয়ার মধ্যে তোমাকে এটা বলা হয়েছে থাকা ভেতরে খুশি হওয়ার কোন কারণ নেই আল্লাহ তালা বড় করেন আল্লাহ তালা কাউকে বড় করেন তার প্রতি সন্তুষ্ট হয়ে আর কাউকে বড় করেন ভিড় হিসাবে আল্লাহ তালেমন আলী ইসলামকে রাজত্ব দেন আর আল্লাহ রাজত্ব দেন তাদেরকে ধ্বংস করার জন্য হাজির করা হবে এক শহীদ কে আমি তো জীবন দিয়েছিলাম তুমি কি করেছ সে বলবে হে আমি তোমার পথে আমার জীবনকে অকা করে দিয়েছি আমি সাহায্যের সুধাক করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা তুমি যুদ্ধের ময়দানে এজন্য এসেছিলে যেন তোমাকে বলা হয় তুমি বড় বীর বীর বিক্রম দুনিয়ার মধ্যে তুমি মানুষের কাছে বাহবা পেতে চেয়েছিলে মানুষ তোমাকে বাহবা দিয়েছে তোমার নামে আয়োজন করা হয়েছে যা চেয়েছিলে তা পেয়ে গেছো আজমার জন্য তোমার কাছে কোনো কিছু যাও তুমি ধান না মেনে ক্ষেত্র এরপর আসলে আল্লাহ তালা বলবেন দুনিয়ার মধ্যে তোমাকে তার সম্পদ দিয়েছিলাম इनकम हराम हराम हिसाबना दुनिया जो कम थोड़ा हिसाब तठिन हल्का আপনি শুধু বলুন আপনার জন্য একদিন আমি পেট ভরে খাবো আল্লাহ সুপ্রিয়া দেয়া করবো আর একদিন ক্ষুধাক্ত থাকবো আমি সবর করবো এই জীবন আমার কাছে বেশি প্রিয় যখন তাকে বলা হবে তোমাকে তো সম্পদ দেওয়া হয়েছিল তুমি কি করেছ সে বলো হে আল্লাহ আপনার পথে অকাতরে ব্যয় করেছি যখন যেখানে ব্যয় করার জন্য আমাকে বলা হয়েছে মসজিদের জন্য বলা হলে মসজিদ বানিয়ে দিয়েছি মাদ্রাসার জন্য বলা হলে মাদ্রাসা বানিয়ে দিয়েছি আবার ভাবে রাজনৈতিক স্বার্থ মন্দির আর গির্জা বানাতে হলে সেগুলো বানিয়ে দিয়েছি সবই তো করেছি আল্লাহ বলবেন তুমি দুনিয়ার মধ্যে এগুলো করেছিলে যেন মানুষ তোমাকে দাতা বলে যেন তুমি দানবী ত্যাগ পাও মানুষের কাছে যে জন্য করেছিলে তা তো পেয়ে গেছো আজ আমার কাছে কি চাও যাও তুমিও জাহাঙ্গাম যাও শহীদ যে শহীদের ব্যাপারে রক্ত মাটিতে ক্ষমা করে দেন কাজের মধ্যে কিছু ত্যাগ আছে নামাজের ব্যাপারে আল্লাহ তালা বিভিন্ন পুরস্কার ঘোষণা রেখেছেন কিন্তু নামাজের থেকে রোজায় কষ্ট বেশি না বিশেষ করে গরমের দিন পনেরো ঘন্টা ষোলো ঘন্টা রোজা আল্লাহ তাল পক্ষ থেকে বলেন আল্লাহ নিজে বলেন আসলাম রোজা একমাত্র আমার জন্য নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু রোজা আমার পেটের মধ্যে কিছু আছে নাকি দরজা বন্ধ করে আমার জন্য রোজার প্রতিদান দিই রোজার থেকে হজের মধ্যে কষ্ট আর বেশি না হজের মধ্যে এখন তো অনেকটা সহজ আগে তো হজ করতো যখন জাহাজে মানুষ হজে যেত ছয় মাস থেকে প্রস্তুতি সেই সময় দোয়া নিয়ে ফিরতে পারবে কিনা নিশ্চয়ত অনেকে খুব কম মানুষ যেত কেউ ফিরে আসত কেউ আসতো না তারও আরো আগে কত কষ্ট করছিল তো সেই হজের ব্যাপারে বলা হচ্ছে মানে হজ্জালিয়াফুকাল যে ব্যক্তি আল্লাহর আল্হাজ বলবে নির্বাচনের প্রস্তরে আলহাজ নাম লাগানো যাবে বিভিন্ন স্বার্থে অথবা না করলে কেমন দেখা যায় এই সেগুলো উদ্দেশ্য নয় আমার হজ্জালিল্লা যে ব্যক্তি হজ করবে কার জন্য হজের মধ্যে কোন অশ্লীল কথাবার্তা বলবে না একটু এদিক সেদিক দেখলো তাকে বলা হয়েছিল এমন হোটেলে রাখা হবে ফাইভ স্টার হোটেলের জায়গা পাওয়া গেল যত গালী আছে কাঁচা ভাষায় যাকে যেখানে গালি গালাজ করছে হজর কারগুজারের সঙ্গে অনেকেই দেখবেন বিশেষ করে যাদের রাজনৈতিক প্রভাব আছে অথবা টাকা পয়সা আছে অথবা একটু বয়স বেশি হয়ে গেছে খুব খারাপ ব্যবহার অশ্লীল ভাষা রসল বলছেন এর জন্য না জন্য কাজও করবে না অশ্লীল কথা বলে এটা কি একটা অশ্লীল কাজ না অশ্লীল কথা বলা এটা তো অশ্লীল কাজও একটা খারাপ কাজ ফাপাচার চা আলাদাভাবে বলার কি প্রয়োজন ছিল আলাদা বলা হচ্ছে গুরুত্বের কারণে অশ্লীল কাজ করবা না পাপাচার করবা না ঠিক আছে বিশেষ ভাবে যে নামাজি মানুষ দিনে মেহনত করে ঘরের মধ্যে কি এমন এমন ভাষায় কথা বলে গাড়ি দেয় তা না মুখের হয়ে গেছে অপ এরকম একটু তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে শুরু হয় দুইটা খারাপ কথা বলে বাবা তুলে अभ्य कथार कथा मानुसार करी से हज थे जान तर जन्म दिए नवजत सतान पाप थके निर्त एखानक बोझा जा कहर मध्य कुरान जो बेजिलीवन देव समय अवश्य कठिन एर थे जीवन देवी कठिन नाइज रसल बे व्यक्ति आल्ला जीवन के बिलिए देर रक्त मटीत पड़ा ही अल्लाह ताल आल्ला मानुष जो मारा जाए कैम संगे संगे शुरू हो जाए सब सम्मिलित कैम पर कौन मानुष जो मारा जाए कैम से चोट बंद हार्ज रब के तुम धनौलतमारब के मीन तुमन व्य डेमक्रेसि नाकि तुम जीवन इमारीवन व्यवस्था की सोशलिजम ना कि तुम जीवन व्यवस्था इसलम এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তখন সেখান থেকেই তার সেই জান্নাতের নাজ নিয়ামত শুরু হয়ে যাবে আর যদি কেউ উত্তর দিতে না পারে সেখান থেকেই তার জাহান্ন আজাদ শুরু কবরের মধ্যে आजारे कष्ट कष्ट जाना तुम्हें आसन बरद्दी जरा प्रत्येक जमान नामे सीट बरदार्लिस क्लस बरदान चले जाए जहां नाम सीट ताल्लापराधी खेलना तो एक अपराधी जहान नाम शेन्न अने एर चाहते बस कठिन जन तरह सामने जन्नाथे हत भागा तुम्हारा वंचित हो तर जन्म से जहां नाम सामने जहान नाम उन्मोचित कर जहां नामे जावा कष्ट बस कष्ट से जानना छा চিনতো না জান্না জানতো না জাননা তেমন জিনিস কোনো চোখ দেখেনি কোন অন্তরের মধ্যে আসেনি জানত না সন্তান জাননা তো দেখি কেমন না কেমন হবে আরকি হোয়াইট হাউস এর মতো হবে জাননা তার থেকে আছি কোন রকম কিন্তু যখন জান্ন দেখে ফেলবে দেখার পর যখন তার থেকে করা হবে সহজে মেনে নিতে না। সহজে বুঝতে চাইলে বাচ্চাদেরকে নিয়ে দোকানে যাবেন যে দোকানে অনেক ধরনের সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যেইমাত্রের ফোন পর চলে আসবেন কি মনে হয় বাচ্চার নাম স্বাভাবিক থাকবেন এরপর তাকে যদি আপনি দামি দামি ফল ফল দিয়েও খাওয়ান তার ভেতর থেকে ওই যাবে অপরাধী জাহান যাবে তার জন্য কষ্ট তার চাইতে অনেক বেশি কষ্টকর হল সেই জান্নার চোখে দেখার পর জান্নাত তার সামনে থেকে হাত ছাড়া হয়ে যায় ধাপনামা দেওয়া হবে বা বামা হাতে আমল নামা দেওয়া হবে সেই ধাপ মিজানের মধ্যে আমল নপা হবে সেই ধাপিরাতের ধাপ এতগুলো ধাপ পাড়ি দিয়ে যে জাননাতে যাবে সে এতগুলো ধাপ পারি দিয়ে জান্নাতে যাবে কক্ষান্তরে যে ব্যক্তি শাহী जे मात मृत्युबरण कर संगे संगे तार आत्मा के अल्लाह तला जन्नातर सबुज पाखिर मध्य ढुकए जाओ जन्नाते विचरण करते थक क्या तुम मध्य অন্যান্য নবীন বাংলারা তাদের কবরের মধ্যে ঘুমাতে থাকবে তারা ঘুমের রাজ্য বিভদ থাকবে তুমি ঘুমাবে না তোমার জন্য আমি বিশেষ নৈপত্য দিয়ে দিলাম যা তুমি বিচরণ করতে থাকো এজন্য আমার অসল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার থেকে শ্রেষ্ঠ কোন ব্যক্তি হতে পারে না আব্দুল কাজের জেলানির মর্যাদার আসলে থেকে বেশি আলির আদি আল্লাহ মর্যাদার আসরের থেকে বেশি কোন পীরের মর্যাদার আসরের থেকে বেশি কোন ওলির মর্যাদার আসলে থেকে বেশি কোন আলমের মর্যাদার আসরের থেকে বেশি কোন দিনও হতে পারে আচ্ছা তাহলে আমার বাসা শাহজালাল মাজারের পাশে ওটা নামের সঙ্গে লেখা আছে না সিলেট বাসা শাহজালাল মাজার থেকে সর্বসাফল তিন চার কিলো দূরে হবে এত কাছে থেকে কোনোদিন আগ্রহ হলো না যে সেজতে দূরে কথা গিয়ে একটা রুকু করি मानुस देखा जाए क्या बस भरा कष्ट जैसे नहीं, बरंदर शुए कर, नहीं, नहीं, नहीं, नहीं। जाए खाली हाथ पीर दरबार एम दरबार फिर ना सब ना घरे आर दरबारे गाँव ना पीर दरबारे गे हाथ सन्तान दिए सन्न तो दूर कथा मानी बैग और हाथ রসুল্লা সাল্লাম যার মাতাম এত সে রসুল বলছেন আমার আকাঙ্ক্ষা হয় আমার তামান্য জায়গায় আমার ইচ্ছা হয় আল্লাহর পথে আমার জীবনকে কোরবানি করে দেওয়া হবে আমাকে শহীদ করে দেওয়া হবে পর আমাকে আবার জীবন দেওয়া হবে ফুন্ড শহীদ করে দেওয়া হবে ফুন্ডার জীবন দেওয়া হবে ফতাল আবার শহীদ করে দেওয়া হবে আবার জীবন দেওয়া বলছেন জান আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান আমি বালিয়া কান্দি থেকে একটু ঘুরে দিয়ে আসি বলবো কেউ একটু দেখে আসি সবকিছু অথবা আল্লাহ জান্নাত থেকে একটু পাঠিয়ে দেন যাহার নামে আমার বিবি বাচ্চা আছে ওদের সঙ্গে একটু মুলাকাত করে আসি शहीद मानिक जीवन गे शहीद अथबा धर्म नाम व्यवहार कर ले जीवन गे शहीद हो जाए आजकल तो देखा जाए अनेक विधर्मी मारा गहिद नाम लगाना है देखें ना नजर आ বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা মারা যায় সবাইকে মুসলমান থাকে নাকি নাকি ভিন্ন ধর্মের কাছে মানুষ থাকে হ্যাঁ তারা মারা গিয়েছে অবশ্যই তাদের অবদান আছে তাদের রক্ত বৃথানা আমরা তাদেরকে স্মরণ করতে পারি তাদের অবদান আছে তাই বলে তারা শহীদ একজন মানুষ মসজিদের মধ্যে বিধর্মী এসে ইলেকট্রিক কাজ করছে তাই বলে মুসল্লি মুসল্লিম ময়দানে কেউ কোন বিধর্মী গেল ইস্তেমার মাঠটা কেমন হয় এটা দেখার জন্য তাকে আমরা বলব এখন তার লীগের একটা মর্যাদা কেমন মর্যাদার মূল কথাই হলো শহীদের জীবন দিয়ে আল্লাহ কে থাক আল্লাহ তালাকে জীবন চান জীবন দিয়ে কি হবে আল্লাহর কাছে পুরো দুনিয়ার সবাই রসল বলছেন কেন আলাপাল পুরো দুনিয়ার সবাই তোমাদের মধ্যে সবচেয়ে বড় অলি যে সবচেয়ে বড় তাকুয়ার অধিকারী যে ব্যক্তি সবাই যদি এই রকম হয়ে যায় সবার অন্তর যদি এইরকম হয়ে যায় এই তারপর এই সমস্ত মানুষ মানুষ কোটি মিলিয়ন মিলিয়ন মিলে আল্লাহর রাজত্বের মধ্যে এতটুকু পরিমাণ বাড়াতে পারবেন কি মনে হয় সবাই যদি নামাজি হয়ে যায় আল্লাহর রাজত্ব এতখানি মিলে যাবে আর সবাই মিলে যদি আল্লাহর অবাধ্যতা শুরু করে দেয় তাহলে আল্লাহর রাজত্ব কমে যাবে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে ইয়া হে মন্দার বান্দারা শুনে রাখো তুমি ভাবছ তুমি আমাকে পরাভূত করবে মেয়া দেবিন তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দিন থেকে সরে যায় তার দিনের কাজ তো ল্যাংরা মোশাদাও করেন নজির আছে না নত কেমেরা ছিল সালুদ্দিন ওয়ালিদ সাল কেমেরা ছিল ল্যাংরা মসাদ আপনি বলবেন আরে আল্লাহ তালা যখন নমরুদ কে মশার দ্বারা মারাতে পারলো আমাদের সমাজে কত ভালো মশা আছে আল্লাহর সত্যি আছে কিনা আমরা তো এরকমই বিশ্বাস করি আল্লাহ আল্লাহুল আল্লাহ তালা তো সব পারেন আল্লাহ তালা পারেন নাকি আল্লাহ তালা চাইলে নারীকে পুরুষও বানাতে পারেন পুরুষকে নারী বানাতে পারেন তাহলে সন্তান আল্লাহ তলাই বানিয়েছেন বাবা ছিল বললাম আল্লাহ তো পারেন আমি ঘুমালাম মেসের মধ্যে সকালে উঠে দেখতে তো পারি আমার পাশে আমার বিছানার মধ্যে একটা বাচ্চা সুন্দর করে কান্নাঘাটি গপসাপ হতে তো পারে আল্লাহ কেন দোয়া করলাম আমরা তো ভাবি যে রাত্রের মধ্যে দোয়া করবো আল্লাহর কাছে আমরা তো এরকমই ভাবি হাদিসের মধ্যে দিকে ইঙ্গিত দিয়ে গেছে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে কি जिजेसूर्वर्ती पूर्वबर्ती जिज्ञेस नास कम गुशापर ग ढोका जापर ग যদি তারা গিয়ে গুইসাপের গর্তেও ঢোকে আমার সমস্ত অবীল আলোচনা বেশি করেছেন তিনি হলেন মুসা আলহ ইসলাম মুসা আলাইসলামের আলোচনা কোরআনের মধ্যে সবচেয়ে চারবার এসেছে তো মুসান বহুবার এসেছে মুসা আলহিস্লামের গল্প বনি ইসাইলের ঘটনা বার লম্বা আচর করে আল্লাহ তালা খুলে খুলে বর্ণনা করেছেন কেন কারণ এই चेनेलिया जाहेल के चेना अजन के जहलिया के मध्य हारिए रोड जो ना चाहिए রোড যদি না চিনি এখান থেকে আমি ফরিদপুর যাব কোন দিক দিয়ে যাব, রোড যদি না চিনি সোজা চলতে শুরু করি দেখা যাবে কিছুক্ষণ পর ফরিদপুর না গিয়ে উপস্থিত হয়েছে রাজবাড়ি সদরে হবে কিনা এরকম রোড চিনলাম না হাঁটা শুরু করলাম যে আমি গিয়ে হজ করবো চলতে চলতে গিয়ে দেখা গেলাম তুরস্কে চলে এসেছি হবে কিনা এরকম যার কারণে আল্লাহ বনি ইসরায়েলদের গল্প খুলে খুলে বর্ণনা করেছেন বনি ইসরায়েলের একটা খাসলাদ যেমন তারা তাদের নবী যাও, তোমরা গিয়ে এর করো আমরা বাঘ বা দিবো আমরা চার করব, আমরা তোমাদের সঙ্গে নাই যাও তুমি আর তোমার যাও, তোমরা গিয়ে সামাল আমরা যারা দোয়া করেই ভাবি সবকিছু সমাধান হয়ে যাবে दुआ करार्पर दाय दोलाम दोनिया दो दु दोआा मिले रसुलान द ছুঁড়তে হচ্ছে কেন হুদের ময়দানে গিয়ে দাঁত মুবরক শহীদ করে দিতে হচ্ছে কেন যুদ্ধের ময়দানে গিয়ে তার দেহ রক্ত ধরাতে হচ্ছে কেন সেই পায়কের ময়দানে দাঁত নিয়ে গিয়ে দেহ রক্ত পড়তে পড়তে পা পায়ের যত দেহর সঙ্গে লেগে যাচ্ছে পায়ের সঙ্গে লেগে যাচ্ছে কেন এত করতে হচ্ছে যদি আপনি ধ্বংস করে দেন এই তিনশো বাহিনীকে যদি আপনি কাঠেরদের হাতে আজকে পরাজিত করেন দুনিয়ার মধ্যে আর কোনদিন আপনার হবে না আপনারে এবাদত করার মতো কেউ নেই মুসলমান যেই গুটি কয়েক ছিল সবাইকে নিয়ে চলে এসেছে ইসলাম এখন পরিপূর্ণ হয়নি এখন ইসলামের একটা সফলতা দিয়ে আমাকে ওয়াদা দিয়েছিলেন তাবু সুফিয়ানের কাজ এলা সেটা তো অতিবাহিত হয়ে গেছে এটা মিস হয়ে গেছে হে আল্লাহ এখন যে আমার পাওনা তো আমাকে দিয়ে দিন আমাকে সফল করুন দোয়া করছেন ঘরে বসে দোয়া করছেন ঘরে বসে হি হুম্লাহিন وينصركم عليهم ويشفي صدور قوم المؤمنين الله اختل السيد الدر ميدانه رسول الله عليه الصلاه والسلام গতকাল হচ্ছে হে আল্লাহর রাসূল শুনুন মনোযোগ দিয়ে শুনুন قاتلوهم এ আবু জাহলের বাহিনীর সঙ্গে আপনি লড়াই করুন ইউ আযিমহুম আল্লাহু বিয়াদিকুম আল্লাহ তাআলা আবু জাহলের ধ্বংস করতে চান এই বাহিনীরকে ধ্বংস করতে চান কিন্তু আপনারা হাতে অংশ করবেন আপনারা হয়েছিল অনেক langchain হয়েছিল আপনি আগে বাড়বেন আপনার হাতে আমি কিন্তু কিভাবে আগে বাড়বেন সর্বসাফল মানুষ হল তিনশো জন আছে মাত্র আটটা কয় মানুষ তিনশ তেরো জন তরবারি আটটা মানুষ ষোলো জন হলেও জন মানুষ আটটা তরবারি বাকিদের খালি ঘোরা হলো দুইটা ওই যুদ্ধটা যুদ্ধ হতো ঘোরা দিয়ে ঘোড়া দুইটা তরবারি আটটা উঠ আছে সকালে গে উঠ কিন্তু বেশিরভাগ উঠা করে জঙ্গি উঠ না এগুলা হলো সাধারণ উঠ বিভিন্ন মালবহনের জন্য এই বহনের জন্য জঙ্গি বিমান যদি না থাকে জঙ্গি বিমানের কাজ কি আমাদের সাধারণ বিমান দিয়ে হবে দেশে কোন জঙ্গি বিমান নেই এখন দেশে যুদ্ধ হচ্ছে সাধারণ বিমান দিয়ে চালিয়ে নেই এতটপ চালানো সম্ভব কি দিয়ে যুদ্ধ করব বাহ্যিক ভাবে জয়ের কোন সম্ভাবনা আছে অপরপক্ষে পক্ষে এক হাজার সশস্ত্র এক হাজার সশস্ত্র এবং এই পক্ষে তিনশো তেরো জন তার মধ্যে যোদ্ধার ময়দানে উপস্থিত আছেন তিনশো জন বাকিদের বিভিন্ন আছে তার মধ্যে তারা মক্কা থেকে প্রস্তুতি নিয়ে এসেছে সবাই হলো আরমি যোদ্ধাবাদব জাতি এমনি যোদ্ধ জাতি ওরা জন্মের পর থেকে সে রক্তের মধ্যে আর তরবারি ঝংকারের মধ্যেই বড় হয়েছে বাহ্যিক ভাবে বিজয় আসার কোন সুরত আছে যদি এক হাজার জন মানুষ একটা করে তরবারই আঘাত করে এদিকে মানুষ হলো তিনশো তাও আঘাত করার মতো জায়গা নেই তিন চারজন মিলে এক একজনকে ধরতে হবে বাহ্যিক ভাবে কোন সুরতি নেই আমরা তো কথায় কথায় শুধু বলি হেলদ আমাদের শক্তি নেই আমাদের সামর্থ্য নেই যে দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা দেড়শো কোটি বা দুইশো কোটি সেই দুনিয়ায় যদি মুসলমানরা মাহুল হয় তারা যদি বলে যে আমরা হলাম ভজবঙ্গ কোন হারবাল দুনিয়ায় এমন হারবাল নেই যেটা খাইয়ে তাদের শক্তি ফিরিয়ে আনা সম্ভব কোথায় তিনশো তেরো আর কোথায় দেড়শো কোটি দুইশো কোটি কোন শক্তি এমন আছে কোন ওষুধ এমন আছে যেটা খাইয়ে বলা সম্ভব নাম রাজনিক ভাবে আল্লাহ বলে দিচ্ছেন শোনো শোনো ভয় পাওয়ার কিছু নেই এতটুকু মনে রাখো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করতে সক্ষম আল্লাহ তালা পাওয়ার আছে এরা সুকা পার পাওয়ার তার থেকে আরো বড় বেশি পাওয়ার মালিক কে আল্লাহ তুমি নির্মূল করে দিবে তুমি শোনো আজকের বিজয় কুমার জন্য কারণ মোমিনদের মাওলা মোমিনদের অভিভাবক মোমিনদের তত্ত্বাবধায়ক কে কাশ্মীর তত্ত্বাবধায়ক কে মুসলমানটা গিয়ে যাচ্ছে। বাহ্যিকভাবে মনে হচ্ছে কিভাবে বুঝা সম্ভব আল্লাহ তাল্লাহ সান্তনা দিয়ে দিচ্ছেন কিন্তু সম্ভব কারণ নেই এই যুদ্ধ মোহাম্মদ আরবি আর আবু জাহালের মধ্যে নয় এই যুদ্ধ হলো আল্লাহ এবং আবু জাহানের মধ্যে আমার কোন অলীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আল্লাহ বলেন ফকাত আদাব্দ হাব আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে না অলিদের বিরুদ্ধে শত্রুতা করবে ভাবছো অনেক রাজনৈতিক পাওয়ার আছে তোমার কাছে অনেক সেনা আছে অনেক প্রশাসনিক শক্তি আছে তোমার কাছে ধ্বংস করবো রমা মুসলমানদের কিছু নেই আত্মা মাত্র যুদ্ধের ফলাফল দেখা যাচ্ছে সত্তর জন কাফের নিহত সত্তর জন কাফের বন্দী हाल से युद्ध बालक हाथ उम्मत फलच आज के समाज रिक्सा वाला तो दोदे मेरे फिलते खाली हाथ रिक्सा वाले जो खाली हाथ था दोषा इसे कोई काना दो चट दिल तो शेष हाथी आघात कर लो आघात हाथ झूले झूले कटे पड़ल कारण बकरी सम्भ्रांत मानूष जोतार द्वारा कारण जो बेरा नदी अल्लाह भगे से उन्मुक्त प्रांत मरुभूमिर मध्य बालुरे शूए देखो उत्पत्त बालू जो बालुर बालु रखा है गुस्त गुना তারপর আবার বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে তারপর থেকে এই হচ্ছে না আহাত ইসলাম হলো সম্মানিত জীবনের বিনিময় হলো ইসলামের সম্মানকে আমি টিকিয়ে রাখবো যেই ব্যক্তি ইসলামের সম্মানকে টিকিয়ে রাখে আল্লাহ থেকে সম্মানিত করেন আর যে সামান্য এই সমস্ত পরীক্ষা শিকার হয় ইসলামকে ত্যাগ করে আল্লাহ তোলাকে লাঞ্ছিত করেন তারপর ঝান্ডা ঝান্ডা ফেলা হয়েছে তাও পড়তে দিবেন না বাহ দ্বারা সেই ঝান্ডাকে আপনি ধরলেন এরপর সর্বশেষ যতক্ষণ পর্যন্ত তার জীবন ছেলে ঝান্ডাকে পড়তে দেননি। তার নামই বলা জাফর তৈয়ার তৈয়ার মানে যিনি হলেন সব শহীদিত মৃত্যুর পর পরই তাকে জন্নাতের মধ্যে সেই ছেড়ে দেওয়া হয় তুমি উড়ে বেড়াও পাখির মধ্যে তুমি তোমার আত্মাপ্রবিষ্ট করে দেওয়া হলো বিচরণ করতে থাকো মেরামত ভোগ করতে থাকো তারপর জাফরের ব্যাপারে রসুল বিশেষবাদাফর রসুলো ভাই তার ব্যাপারে বিশেষ শব্দ দিয়েছেন যা আমি দেখেছি জাফর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে আজকাল তো আমরা ভাবি আমার দুনিয়ার সবকিছু ঠিক থাকবে ওনা কর্ম খেয়ে আমি সেই জন্ম করে নিজে বলে যাচ্ছেন সবচেয়ে বেশি বিপদ আপের সম্মুখীন হয় নবীরা এরপর নবীর সঙ্গে যার সম্পর্ক যত বেশি তার পরীক্ষা তত বেশি কোরআনের মধ্যে আল্লাহ জায়গায় জায়গায় মিল্লাহম আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে ইব্রাহিম কারণ আব্দুল্লাহ আব্বাস আলী বলেন তিনি অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সবগুলো পরীক্ষায় তিনি সঠিকভাবে কৃতকার্য কখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে কখন বাদশাহ সামনে নিয়ে মির্জাতনে দেওয়া হচ্ছে كون بابا ابن شمق ذا اللي كان بلدي تجعوا بيره اللي قلت لكم قد كانت لكم اسوة حسنة في إبراهيم والذين معاك শোন তোমাদের জন্য সেই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সম্প্রদায় করেছিল তাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে তোমার আদর্শ মা সেতু না তোমার আদর্শ না তোমার আদর্শ সে ইব্রাহিমের মধ্যে এবং তারাদের মধ্যে কি আদর্শ যখন তার সম্প্রদায় আল্লাহকে মেনে রাজি না তখন তারা বললো তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ইন্না বুর জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করলাম অবাদা না অবাই না আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে আল্লাহ এবং বিদ্বেষ হাজ্লা যতক্ষণ তোমরা আল্লাহর পরিম আমাদের লাখ মানকা আর আমাদের এই দেবতাদেরকে গালমন্দ না, তুমি তোমার গতিতে চলো আমরা আমার গতিতে চলবো তোমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহর বিধান চলবে আমাদের সমাজ তা শাসন ব্যবস্থা দিয়ে চলবে তুমি আমার শাসন ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করতে এসো না তুমি গিয়ে নামাজ পড়তে থাকো আর সমাজের আইনের বিধান কি হলো সেখানে মাছ ধরে যাওয়া তুমি তোমার মতো পোশাক পরে তুমি কায় আবা শরীফকে তফ করো আমরা অবস্থায় আমি না এই জমিনের মধ্যে ইবাদত মধ্যে কারন চলবে কার কোনো একজন মোমেন সে কখনো মেনে নিতে পারে তার সামনে আল্লাহ তালকে সঙ্গে করা হবে আল্লাহকে প্রত্যাখ্যান করা হবে আল্লাহর শাসনকে অস্বীকার করা হবে দেওয়া হবে তার রাসুলের পথে বাধা সৃষ্টি করা হবে কোন মুসলমান কোনদিন তাদের দাবি ছিল রাসুল মেনে নেননি আমরা তো ভাবি শুধু আল্লাহ আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় ইমান হয়ে গেল আরে ভাই আল্লাহ খাওয়ায় আল্লাহ পরাই আপিদা মক্কারের মধ্যেও ছিল শুনতে কেমন লাগে না মুসরি তাদের নাকি আপিদা ছিল আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আসবে কোরআনে যা বলেছেন কোন একটা আয়ত্তের ব্যাপারে সন্দেহ আছে আল্লাহ বলছেন আপনি যদি মক্কার মুশ্রিকদেরকে জিজ্ঞেস করেন আল খান মুসলমানরা মক্কার মুশ্রিফদের কে জিজ্ঞেস করেন তারা বলবে কে আল্লাহ মক্কার মুশ্রিকরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন উসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিন আল্লাহ নিয়ন্ত্রণ করেন চাঁদ আল্লাহ নিয়ন্ত্রণ করেন সূর্য আর যা কিছু আছে তারা যখন বিপদে পড়তো বলছে যখন তারা করত এবং নৌজান বিপদের সম্মুখীন হতো দাহা উল্লাহল তখন তারা লোজদার হব ভুলে যেত তারা আল্লাহর জন্য তার দিনকে আল্লাহর কাছে দোয়া করত তারা ঠিকই শরীর করতে শুরু করত মক্কার বিশ্বাস করতো সমস্যা কোথায় সমস্যা কোথায় আমি যদি কালেমার মর্ম বুঝি তাহলে সমস্যা কোথায় চিহ্নিত করতে পারবো সমস্যা কোথায় চিহ্নিত কেন করতে না কারণ কালেমার মর্ম আমি বুঝিনি কালেমার মর্মের নামে আমি যার চর্চা করি সেটা কালেমার পরিপূর্ণ মর্মটা আংশিক মর্মায় কি বলার শব্দ কি লাহ নাকি লাহ লাহ লাহ কিছু কিন্তু বলা হয়নি কি বলা হয়েছে লাহ ইল্লাল্লাহ। তার মানে মৌলিক সমস্যা রবের মধ্যে না খালেকা রাজেক সাফি এগুলোর মধ্যে না মৌলিক সমস্যা ইলাহ মানে কি সহজ বুঝি মাহবুত আমি হব আদ আল্লাহ হবে মাহবুত আমি হলাম গোলাম আদ মানে গোলাম আদমানি দাস আর যার দাসত্ব করা হয় তাকে কি বলা হয় মাহবুত যার দাসত্ব করা হয় তাকে কি বলা হয় মাহবুত এটা বলার দেয় আমাদের মাহবুত আমাদের আমাদের আল্লাহ তার মানে যেহেতু আল্লাহ আমার মনীব তাহলে আমার সবকিছু পরিচালিত হবে কার জন্য আমার নামাজ হবে কার জন্য আমার রোজা হবে কার জন্য আমার জাকাত হবে কার জন্য আমার হজ হবে কার জন্য একই ভাবে আমার সমাজ চলবে কার বিধান দিয়ে কারণ আমার জীবন আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন যদি চলে আল্লাহর বিধান দিয়ে আমার সমাজ চলে গায়ুরুল্লাহর বিধান